সমাধানো ব্যাক টু ইয়িপর গো ব্যাক টু ইয়াস অ্যান্ড division in Islam is ইসলাম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 মোহাম্ম শেখ মুহম্মদ রাশিদ আল মখতুম দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের মিনিস্টার অব ডিফেন্স দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড আয়োজিত আজকের রাতের অধিবেশনে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 وطهرك واصطفاك على نساء العالمين يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من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 بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكلمة بشر. قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله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 मरियमल हे प्रतिपालको पुरुष स्पर्श करनी सन्तान है कि भाव फेरिशा तक बोल यल्ला जार करें तक शुद् बोलें हर से सदकल्लाजीम ड जाकिर नायक आजकल आगामीकाल अतिथि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 যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্য ড জাকির নায়েকের বয়স এখন উনচল্লিশ লেকচার শেষে দর্শক শ্রোতাদের করা চ্যালেঞ্জিং প্রশ্নের জবাবে অকাট্য যুক্তির উত্তর দেওয়ার কারণে ড জাকির বেশ জনপ্রিয় গত দশ বছর ধরে ডাকির নায়েক এক হাজারেরও বেশি লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য সৌদি আরব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 <الحمد لله> والصلاة والسلام على رسول الله আলহামদুলিল্লা সালাতাম আল রসুলিল্লা আলিস আজমিন আউজুবাহন রজিম বসমি রহমান রহিম কল হিল কিতাব তাল কলম সিনকম আল্লা ন কবি হি শৈ ও তখিজুন আবাদিল ফন ফুলশু এবং আমার বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন যিশুখ্রিস্ট নিজেই এটা হচ্ছে বাইবেল গসল লুক অধ্যায় নম্বর অনুচ্ছেদ হিব্রুতে তিনি বলেছিলেন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 পদ্মায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নাম্বার হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক পবিত্রকোরণে এরকম ২৫ জন নবী গনের নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম নূহ ইব্রাহিম موسی ঈসা মুহাম্মদ স্বরপুরি শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনে 25 জন নবীর রাসূলগণের নাম বলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসিব মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a meaning should be to spread the message of last one. To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, Dekhun, career guidance. Prathishonibar, Raat Attae, Bangladeshe, or Raat Shadha Shadtae, Bharate, Beast TV, Bangladeshe. থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যে জন্য ব্যবহার করেছি সেজন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর দুটি কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায়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 সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত উনপঞ্চাশ আমি মনোনীত করেছি ইসাকে বন ইসরায়েলদের জন্য একজন রাসুল হিসেবে ইসরায়েলের সন্তানদের জন্য কোরআনে বলা হয়েছে সুরাসাফ অধ্যায়ন্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে যীশুখ্রিস্ট বা ইসালাইসালাম আল্লাহর রাসুল হিসেবে এসেছিলেন বন ইসরায়েলদের জন্য একই কথা বলা হয়েছে বাইবেলেও বাইবেল বললে দেখবেন নিউটেস্টমেন্টের গাছুলভ ম্যাথিউ অধ্যা নাম্বার দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করু না এই জেন্টাইল কারা যারা না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না আর সামারেডিন নগরে তোমরা প্রবেশ করো না বরং ইসরায়েলের হারানোম স্কুলের পথ অনুসরণ করো এছাড়াও যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা আছে গসল অফ ম্যাথুয়ে অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ চব্বিশ আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মস্কুলের জন্য তবে খ্রিস্টু বা ইসা্লাম রাসুল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলদের জন্য শুধু ইহুদীদের জন্য শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী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 এবং আল্লাহর সকল বিষয়ে যেহুদু মোহাম্মদ তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি বলা হয়েছে অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো সাত আলমিন আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে কথাটা আবার বলা হয়েছে সাবা আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি দাতা এবং একজন সতর্ককারী হিসেবে কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না যেহেতু নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে পুরমানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে কি বাইবেলও উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টমেন্ট পড়লে দেখবেন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 তারা দুজনেই যীশুখ্রিস্ট এবং মুসানবী তারা শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন আল্লাহ তাল রাসুল মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে তাহলে বাইবেলে যতজন নবী রাসুলের নাম বলা হয়েছে যারা এসেছেন মূসালা পরে সবাই এটা পূরণ করেছেন মূসালা ইসাল্লামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন আল্লাহ নবী যেমন ধরেন নবী সুল্লাহমান इजेकेल आईजाय डैनल जोएल जन दैप्टिस्टा सबाई छहुदी और तबई छल्लाबी जदि दूट सदृश्यथेष्टे बैबले वर्णित और अनेक नबी रसुलविष्यवाणी पूरण कर सत्य बोलते जो भलोक देखें ये भविष्यवाणीटा एकजुन क्षेत्र पुरो मिले जाए हलन सर्वश्रेष्ठ चूड़ान नबी मुहम्मद सल्लू सल्लम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 গসপ্লব ম্যাথিউ অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ আঠারো এবং গসপ্লব লুক অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ পঁয়ত্রিশ যে তিনি অলৌকিকভাবে ছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তাহলে আমরা বুঝতে পারছি নবী মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন নবী মুসাল্লা মতো আর যিসু বা সালাম তিনি নবী মুসালসাল্লামের মতো নন এছাড়াও আমরা জানি যে নবী মোহাম্মদ এবং নবী মুসা দুজনের শান্তিতে থাকুন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 তবে যীশু খ্রিস্ট বা ইসাল্লা নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রকরণে কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্টবা ইসালাইসাল্লাম মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমারা আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হল নবী মোহাম্মদ সাল্লাসালামের আরেকটা নাম পবিত্রক্রা বলা হয়েছে সুর আরফ অধ্যায় নম্বর বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তরাত এঞ্জিলে দেখবেন বলা করা ও আসবেন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 برت بت اي اورثির সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে یا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لا بيع فيه ولا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 আপনার জাগাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক টিএ ফম্বর শূন্য এক এক দুই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 কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে